জীবনের জন্য সালামালকুম ওর বাক ইন আলহামদুলিল্লাহ নহমদ হো অনস্তা ফিরো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 ভালো ওয়াজ করি না কোন ওয়াজ করব ওয়াজ দুই রকম দেখেন আপনাদের কোন রকম ভালো লাগে প্রথম রকমের ওয়াজ হলো বাবারা আমার দাদা হুজুর আব্বা হুজুর বের কেবলা হজুর অমক এত বড় আল্লাহ ছিলেন সুন্দরবনে এক মরিদকে বাগে ছিল হুদুর বদনা মারলেন নার বাঘটা মরে গেল এই ওয়াজের দাম বেশি এই ওয়াজে বিজনেস ভালো হয় আর এক ধরনের ওয়াজ হলো যেটা হাদিছে তাকে যে একজন লোক পাহাড়ের বোহায় আটকা পড়ছিল আব্বা আম্মার ক্ষেত মতে রসিলে আপনারা কোন ওয়াজ আবার বোঝেন প্রথম ওয়াজ হলো আমার বুঝুর অনেক বড় আল্লাহরুলি ছিলেন অনেক বড় আল্লাহরুলি তিনি বাঘটাগ মারতেন হাতে মেরে ফেলে দিতেন কাদের তার মরিধন আপনাদের কিছু ঠিক হয়ে যাবে আর একটা হল আব্বাহ্মার কেতমত করো মানুষের হকাদায় করো আল্লাহর পথে চলো সব ঠিক হয়ে যাবে কোন ওয়াজটা চালে কিন্তু এই ওয়াজে তো আমাদের কোন লাভ নেই আপনারা জান্না দেখলে আমরা কি পেলাম এই জন্য আমাদের দেশে বর্তমানে ওয়াজ হয়ে গেছে এই প্রথম ওই ওয়াজ ঠিক না প্রত্যেকেই নিজের ঠিক না বেঠিক আর আপনারও মন দিয়ে শুনছেন দেখেন এই মানে ভালো ওয়াজ বাবারা কোরআন লাগবে হাদিস লাগবে নবীর তরিকায় চলতে হবে তবে বাবারা সবাই খারাপ হয়ে গেছে আমরা শুধু ভালো আছি আমাদের এখানে আসলে আপনি জান্নাতক্ষণ ভালো এটা কেমন হল আর ওয়াজ হলো বাবারা সব মুসলমান ভালো আপনারা কোরআন পড়েন নবীতায় চলেন মুসলমানের সাথে হিংসা হিংসি করবেন না এই শেষের দুটোর ভিতরে কোনটা আপনাদের পছন্দ এতে তো দল গুছানো যায় না ভোটার বাড়ে না মাথা গোনা বাড়ে না কথা বলেন না এই জন্য আসলে আমাদের দেশে মাহবিল গুলোতে মৌলিক কথা কম হয় আমরা সবাই দলের কথা আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে প্রথম কথা হলো বেড়া প্রথম কথা কি আপনি যদি দুই বিঘা জমি আম লাগান পেয়ারা গাছ লাগান বেড়া দেন না বেড়া দিতে বিশ হাজার টাকা খরচ হয় ওই বিশ হাজার টাকা যে আরো তো মনে করেন একশোটা চারা কিনে লাগালেন চারা না কিনিয়ে টাকা নষ্ট করে বেড়া কিছু এই বেড়া আর কিছু লাগে চারা ঠিক না আমাদের ইমানের বেড়া দিতে হবে বেড়া না দিলে খেয়ে যাবে আর কিছু ইমানের ভিতরে গাছ লাগাতে হবে যেন ইমান আমল বাড়ে কোথাও শুনেছি বেড়ার ব্যাপারে কয়েকটা জিনিস বুঝতে হবে এক নম্বর হল আপনারা ওয়াশরুমতে আসছেন এই যে আপনারা ওয়াশরুমতে আসেন এটা দুলে ইমানের লক্ষ্য একজন লোক কোন জিয়াপদ মিস করে না সব দাওয়াতে জিয়াপদে যেয়ে বিরিয়ানি দই পোলাও কোরমা সব খায় তবে নিয়মিত বাড়িতে খাওয়া দাওয়া করে না এই লোকটা কি সুস্থ থাকতে পারবে আপনি বছরে মোটামুটি একশোটা ও আস কিন্তু নিয়মিত ৩৬৫ পঁয়ষট্টি দিনে নিয়মিত আল্লাহর দিনের এলেম চর্চা করেন না তাহলে কি মান সুস্থ তো ভাইরা লম্বা কথা বলা যাবে না গলার অবস্থা ভালো না আমি আবদুল্লাহ জানবী কেউ বলে খারাপ কেউ বলে ভালো ঠিক না দুনিয়াতে আমাদের দেশে যারা আছে আলীরা সবাই ভালো বলে সবার ব্যাপারে মতভেদ আছে কোরআন আল্লাহর কালাম আর জান্নাত টাকা রহমত টাকা বরকত টাকা আল্লাহর রহমত বরকত জান্নাত পাইতে গেলে আল্লাহর কোরআন পড়তে হবে পড়বেন না আমার কিছু বলার নেই আমরা আপনাদেরকে যদি বলতাম আমার দাদা হজুরের বই পড়েন দাদা হজুরের আশ্চর্য কারামতির বইটা পড়েন আপনারা কিন্তু নিয়ে যাবেন জানেন কিন্তু আমি যখন বলব আপনি কোরআন পড়েন আপনারা পড়েন না আমি আমার মরম হজুরকে বলতে শুনেছি আপনারাও শুনেছেন বাবারা ফোর ফোর আপনার কোরআন হয়েছেন আমি আল্লাহ পাবো ইনশাল জান্লা আমি বলছিলাম ঠিক আছে এই জন্য যদি আল্লাহ জান্নাদের খোঁজ পেতে চান তাহলে আল্লাহর কোরআনের মরিদ হয়ে যায় আপনারা বলেন না আমার পীর আমার হুজুর এত বড় আল্লাহর হুজুর জান্ আমরাও যাবো বলেন না বলেন তো কোন হুজুর জান্নাতে যাবে কে বলতে পারে কেউ বলতে পারে এটা ইমা বাবা আনি বা বই লিখে গেছে যে কোরআন শরীফে যার নাম নেই হাদিস শরীফে যার নাম নেই এই রকম কোন মানুষ জান্নাতে যাবে নিশ্চিত করে বলা যাবে না আব্দুল কাদের জিলানির নাম তো কোরআনে আছে আমরা নিশ্চিত বলতে পারব না আশা করতে পারব ঠিক আছে না কিন্তু আল্লাহর কোরআন যে জান্নাতে যাবে এ ব্যাপারে সন্দেহ আছে কারণ আল্লাহর রসুল বলছে এই কোরআন হল যার জন্য সুপারিশ করবে কথা কি বুঝতে পারছেন কোরআন যার জন্য শফাত করবে আল্লাহ সে শফাত কবুল করবেই করবে আমি যদি বলতাম আমার দাদা চলে আসবে সবাইকে জান্নাতে নিয়ে যাবে আর আমি বললাম বলছেন যে কোরআন যার সাফাত করবে সে জান্নাতে যাবে কেউ সুবানাল্লাহ বললেন শুধু মিসে কথার গল্পে সুবানাল্লাহ আমার দাদা হুজুর। जहां नाम मान जालू अम कुरु केस कर जार बिुद्धे विवादी रक्षा थकबेना এই কোরআনকে যে সামনে রাখবে নিজের সামনে রাখবে কোরআন এর তালেম হবে জানাতে নেবেই নেবে তো ভাই আপনাদের জন্য জান্নাতে দেওয়ার দুটো পদ্ধতি আছে দেখেন কোনটা আপনাদের জন্য সুবিধা একটা হলো ফুরফুরাহ মরিদ হবেন আমার মাসিক মাহফিলি যে প্রতি মাসে আমাকে দু এক টাকা দিয়ে দেবেন দারু সালাম পাক্সি ফুরফোরার দরবারে সাগল দেবেন আপনাদের জান্নাত আর একটা হল যে কোথাও যাবেন না মোহব্বত করলে ও আর শুনবেন দু একটা ক্যাসেপ্ট শুনবেন তবে বাজারে যেয়ে দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে একটা ভালো তফসিল কেনবেন কোরআন পড়বেন কোরআনের তরজমা পড়বেন কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করবেন রান্নাতে যাবেন এই দুটো রবিধি কোনটে আপনার জন্য সহজ আর আমাদের জন্য কোনটে সুবিধা আপনারা কোনটে দেখেন আপনারা কিন্তু আমাদের সুবিধাটা দেখেন ঠিক আছে এখন আপনাদের ব্যাপার আমি আপনাদের বললাম যে আপনি কোরআনের তালবেজেম হন আল্লাহ রসুলাম সাক্ষ্য দিয়েছেন এই কোরআনের পিছে যে থাকবে কোরআন এর মরিদ হবে কোরআন কোরআনকে তার সামনে রাখবে এই কোরআন তাকে জাননাতে নেবেন কাজী ভাইরা আমরা কোরআনের পিছে কিভাবে চলতে হবে এক নম্বর হল কোরআন শহীদ এলাওয়াত শিখতে হবে কথা নি। চেষ্টা করতে হবে চেষ্টার পরও ভুল থাকলে আল্লাহ ধরবে না হাদিস সহিব যারা প্রাণপন চেষ্টার পরও ভালো পারবে না আল্লাহ তাদের ডবল সব দান করবে না তর্জমাটা বুঝতে হবে ভালো আলেমদের কাছে যেয়ে বসবেন না হলে ভালো আলেমদের লেখা কোরআনের তর্জমা তফসির কিনে নেবেন শামসুরাহ ফরিদ পুরী লিখেছেন হাকানি তফসির আশরাফ আলী লিখেছেন তফসিরে আশরাফি আল্লামা শফি লিখেছেন আলেমরা লিখেছেন তফসিরে কাসিম তফসিরে এই সব কিন্তু বাংলায় আছে কথা কি বুঝতে পারছেন আপনার হুজুরের হাতিয়া দিতে বেশি টাকা লাগে না তফসির কিনতে বেশি টাকা লাগে আর বাচ্ছিক মাহফিলে দুটো ছাগল ঠিক আছে আর যদি আল্লাহ রসুলামের নিশ্চিত পথ চান তাহলে দয়া করে কোরআন কেনে কোরআনের আমি কোরআনের পিছনে দেব আপনি যদি কালকেও মরে যান এই নিয়তের কারণে ইনশাল্লাহ কোরআনের তালবেলেম হয়ে উঠবেন আপনি প্রতিদিন পনেরো মিনিট আসরবাদ মাগরিবাদ ঈশাবাদ পারছেন। তো আমরা আল্লাহকে দেখালাম যে আল্লাহ আমি চেষ্টা করছি দ্বিতীয় হল কোরআনে যেটা পড়ব হৃদয়ে যেটা আসবে নিজেও চেষ্টা করব পালন করার মানুষদেরকে এটার দাওয়াত দেওয়ার চেষ্টা কর সারিদের ভিতরে কথাকে বুঝতে পেরেছেন তো ভাইরা তবে বাচ্চাদের কিন্তু কোরআন শেখাবেন না কি জন্য আমি ফেনি গিসাম একবার প্রশ্ন করেছে হুজুর জানালা পরে হুজুরা টাকা নাই যা যাবে কিনা হুজুরা টাকা নাই না হবে না মানে আমরা এত বলাম লেখাপড়া শিখি আর কি না কি আপনার বাচ্চাদের কোনোদিন জানাজান নামাজটা শেখাবেন না আমরা আসিত আপনার বাচ্চাদের কোনো দিন কোরআন শেখাবেন না আমরা আসিত প্রয়োজনে আপনার কবরের পাশে চল্লিশ দিন একটানা টানা কোরআন পড়ব ফেরেস তারা ঢুকতেই পারবে না প্রয়োজনে প্রতি বছর আমরা বিষ কথম পড়ে দেব তবে আপনার বাচ্চাদের কোরআন শেখাবেন না আমরা আছি তবে শুধু এইটে আপনাদের স্বার্থ আমাদের স্বার্থ আপনাদের স্বার্থ কি আগেই বলি পরের দিয়ে কোরআন পড়ায় টাকা দিয়ে জানাজা পড়ে কাম হয় না মরণের কথা শুনলে দেন হ্যাঁ আমার ছেলেকে জানাজা শেখাবো আর এ নিয়ে মরণ তো লাগবেই শেষ বিদায় আপনাকে দেওয়া হবে টাকা দিয়ে আল্লাহরে কোনো আল্লাহ তাহলে ছেলে মেয়েদেরকে নামাজ শেখান মসলা শেখান এবং কোরআনটা শেখাবেন কথাই বুঝতে পেরেছি আপনারা এখানে যারা বুড়ো আছেন আমার মতো বুড়ো যাদের বয়স পঞ্চাশ ষাট সত্তর হয়েছে অধিকাংশই বলবেন যে ছেলে পেলে ঠিক করে দেখে না এরকম আছে নাকি। কেন ছেলে পেলে ঠিক করে দেখে না বাপ মার সাথে রাগারাগি করে এরকম কি বারো বাজারে শেখো বাজারে আছে আছে দুই সেক্টে পাওয়া যাবে নাকি বলেন দুই সেক্টে পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা এটার জন্য কি ছেলে মেয়েরাই দায়ী বেটার বউ দায়ী না আপনি শেখানোর চেষ্টা করেছেন কিন্তু এরপরে যখন বিয়ে দিতে গেছিলেন মাশাল তা বারাকাল্লা সুন্দরী মেয়ে খুঁজতে পাঁচ বছর এবং বেআই সাহেবের টাকা পয়সা কি আছে এটাও ভালোই খোঁজ নিয়েছেন কিন্তু বিয়ান বোরকা পরে কিনা নামাজ পড়ে কিনা কেনা যে মেয়েটার বেটার বো করছি এ পর্দা করে কিনা নামাজ পড়ে কিনা দিনদার কিনা এটা কিন্তু খোঁজেননি খুঁজছিলেন নাকি এরপরে বিয়ের পরে যোগ্য শ্বশুরের যজ্ঞ পুত্রবধূ এসেই যখন ছেলেকে আলাদা করলো তখন আপনি মাইন্ড করলেন আপনি তো বেলগাছ লাগাইছেন বেলগাছের দাম পড়ে নাকি দেখছেন কোনোদিন গেলে লাগে ঠিক না আপনি মেয়ের গাছ লাগে এই জন্য আপনি ছেলে মেয়েকে কোরআন পড়াবেন এখন যাদের ছেলে পড়ার মতো আছে যাদের নাতি আছে আল্লাহর অস্তে অন্তত প্রত্যেকে নিজ নিজ এলাকার মসজিদে কোরআনের মত করবেন এবং সম্ভব হলে নুরানি মত করবেন থ্রি ফোর পর্যন্ত কোরআন শেখবে সেল শেখবে এরপরে প্রাইমারিতে যাবে কথা বুঝতে পারছি এইটা করলে কাদের লাভ আমাদের কাদের এসে একটা সহজ পদ্ধতি আছে কিছু লাগবে না আমার কাছে বায়াত হবেন বছরে একবার আল্লাহ বাচ্চা কাচ্চা বউ বি নিয়ে যাবেন আর কিছু টাকা দিয়ে আসবেন জান্নাত কনফার সোনেন ভাইয়েরা আপনারা যে সিস্টেমে চলছেন আমাদের লাভ আছে ছোটখাটো না এই যে বললাম না ছেলে পেলে কথা শুনে না আছে না এতে কিন্তু অসুখ বিসুখ হলে লাভ হয় আর বিপদ আবাদ তাবিজ নিতে হুজুর পাঁচ ধরে ছেলে পেলে দেখে কথা শুনে না হুজুর দোয়া দেন তাবিজ দেন তদবিত দেন বেটার বউকে বস করা, জামাইকে বস করা কত টাকার তাবিজ যে নেয় কথা বুঝেন না এখন আপনারা কি আপনাদের স্বার্থ দেখবেন না আমাদের গুড আমি একটা নেবেন এই কেমন কথা আমি আরব দেশে মদিনার দেশের মানুষ সেখান থেকে ফয়েজ নিয়েছি ফুরফুর হজুরে জামাই আমার পীরমুরিদির খেলাফত এজাজত আছে এত বড় একটা হুজুর তাবিজ নেবেন না অন্তত শোনেন তাবিজটা কি নাকি তাও শুনবেন না শুনবেন আচ্ছা ঠিক আছে এটা কোরআন শরীফ তর্জমা সহ কেনবেন বাজারে প্রতিদিন বাচ্চা ছেলে মেয়ে নাতিপুতি যারা আছে পরিবারের সবাইকে নিয়ে পনেরো মিনিট বসবেন কেউ বাদ যাবে না কোরআন শরীফ যে পড়তে পারে যে কয়েকটা সম্ভব হলে দশটা আয়াত পড়বে পড়ার পরে দশটা আয়াতের তর্জমা পড়বে একজন একজন করে পড়বে কথা শুনতে পাচ্ছেন পড়া হয়ে গেলে কোরআনের এই আয়াতগুলো শুনে মনের ভিতরে কি হলো এটা প্রত্যেকে আধা মিনিটে বলবে বলার পরে কোরআন তেলাভাতের ও শিলা দিয়ে আল্লাহর দোয়া করে দেবেন কথা বুঝতে পেরেছি পনেরো মিনিট করে ২০ মিনিট করে প্রতিদিন কাটাবেন দুই মাস পরে দেখবেন আপনার বউ বাচ্চা ছেলে মেয়ে নাতি ফুতির ভিতরে মিল মহব্বত শান্তি বরকত আল্লাহ অনেক বেশি দিয়ে দিয়েছেন তবে এই তাবিজ নিলে আমাদের কিছু লস হবে লস হবে না আপনারা সবাই যদি কোরআন কেটে যায় বরকত পেয়ে যান তাহলে আমাদের কাছে দোয়া পানি পড়া তেল পড়া তাবিজ নিতে যাবে না কেউ তাহলে আমাদের লস না এখন দেখেন আপনারা কোনটা করবে। তাহলে আল্লাহর জান্নাতের জন্য প্রথম যেটা আমাদের দরকার বেড়া দিতে হবে কোরআন করিম যতটুক সম্ভব আল্লাহ বলেছেন না জানলে আলেমদের কাছে শোনো তবে যা শুনবা তাই কমানবা এরকম না আল্লাহ কোরআন করিমে বলেছেন আল্লামলা যারা কথা শোনি কিন্তু শুনেই না বুঝে শুনে যাচাই করে যেটা ভালো সেইটে মারি আপনারা একটা কথা বলেন এক এক হজুর এক এক কথা বলে আমরা অমি মানুষ কোথায় যাব বলেন শ্যাকো বাজারের লোকেরা বলে নাকি এটা পাঁচ জনে বলে নির মানুষ কি করবে তবে একটু উদাহরণ সহ বোঝেন আপনি যখন বাজারে যান বারো বাজারে গেছেন মাছ কেন অথবা আলু টমেটো যাই কেন বাজারে এক জায়গায় অনেকগুলো দোকানদার থাকে না আপনি যখন বাজারে ঢোকেন প্রত্যেক দোকানদারই বলে ভাই আসেন ভাই আসেন আমার কাছে ভালো আছে তখন আপনি খালি নিয়ে আস্তে আস্তে করেন এক এক এক এক কথা বলে কি আর বাজার করব বলে বাড়ি চলে যান তাই না কি করেন বাজার করেন তো ভাবে করেন ভাই আসেন ভাই আসেন ভাই আসেন আরে বাজার একটা করলেই হলো একটা ঠকাবে না এরপরে দোকানে যাওয়ার পরে দোকানে যদি বলেন পাঁচ কেজি আলু দাও ও একেবারে পাল্লা একবারে পাঁচ কেজি ভরে আপনি নিয়ে নেন বেসে নেন ঠিক না পেঁয়াজ কাসামরিস মাছ একই রকম তাহলে আপনি আলো পটল পেঁয়াজ কাসামরিস মাছ তরকারি সব দোকান করেন পণ্য যাচাই করেন কিন্তু যখন দিন ইসলাম ইমান জান্নাত কিনতে যান তখন কিছু যাচাই করেন না এতে প্রমাণ হলো যে আপনার কাছে পেঁয়াজ আলু কাঁচামরিচ হচ্ছে জান্নাতের দাম বেশি কি প্রমাণ হলো। আপনার কাছে যদি জান্নাতের দাম কাঁচামরিচ হচ্ছে কম হয় সেই জান্নাত কোনদিন পাবেন না ভাইরা আবারও বুঝেন। কাঁচামরিচ আলু পেঁয়াজ কিনতে যে যদি ঠগেন তিন কেজি আলুর ভিতরে দশটা পশা আলু যদি আসে এতে আমাদেরকে খুব বেশি লস হয় পরের দিন ভালো আনা যায় ফেলে দেওয়ার পরে যা থাকে খাওয়া যায় ঠিক না আর ইমান আমল জান্নাত কিন্তু যে ঠগেন কবরে যে যখন বোঝলেন যে ঠকে গেছি তখন তো আবার নতুন করে কেনা যাবে ঠিক না এর পরেও আপনি দোকানে আলু কিনতে গেলে যাচাই করবেন আর ইমান কিনতে গেলে যাচাই করবেন না এটা কি লক্ষণ না মুনাফেকের লক্ষণ আমরা কাউকে দোষ দিচ্ছি না আপনি আপনি নিজের দিকে কি করেছি যাচাই করতে আপনাকে আলেম হতে হবে না আপনি যখন মাস যাচাই করেন তখন কি আপনার জেলে হওয়া লাগে নাকি আলু যাচাই করেন তখন কি আপনার চাষি হওয়া লাগে নাকি না আপনার দুটো জিনিস লাগবে অন্তরের পচন্ড ইচ্ছা যে আল্লাহ তোমার দিন আমি যাচাই ছাড়া নেব না আর এই ইচ্ছার কারণেই আপনি তখন মানুষের কাছে শুনবেন বুঝুর এটা কে কোরআনে আছে এটাকে হাদিজ আছে নবী কি করেছেন কথাকে বুঝতে পেরেছে অন্তত আল্লাহকে দেখান যে আল্লাহ আমি চেষ্টা করেছি মানুষ কিন্তু যাচাই ছাড়া নেই না আপনার চিষ্টা যদি আল্লাহ দেখেন ভুল হলেও আল্লাহ মাফ করবেন হাজারিন আপনাদের শাকো বাজারে জমা জমি বিক্রি হয় না শতক কত করে দুই লাখ টাকা শতক হ্যাঁ আচ্ছা দশ শতক জমি কিনবেন বিশ লাখ টাকা দাও আপনার পাশে একজন আপনার জানা মতে বিশ বছর জমিটা খাটছে এসে বলল যে ভাই আমার জমিটা বেঁচব বিশ বছর খাচ্ছি জানো তো আমার জমি দাও আমার দশ লাখ টাকা দাও দেবেন তো দখল সত্য আছে খাচ্ছে কেউ আপত্তি প্রতিবাদ করিনি আপনি কেনবেন তো কি করবেন যদি এরা ফটো কপি দলিল দেয় শুধু দলিল দিলে হবে নাকি পর্সা রেকর্ড সব দেখবেন আচ্ছা তাহলে শাঁখোবাজারের দশ শতক জমির জন্য আপনি এত খাটেন যাচাই করেন জান্নাতে দশ শতক জমি লাগবে আপনি যাচাই করেন না যে যা বলে কিনে নেন এতে বোঝা গেল জান্নাতের জমির দাম আপনার কাছে শাঁখ বাজারের জমির দামের চেয়ে বেশি বেশি বোঝা গেল না কম বোঝা গেল তো ভাইরা জান্নাতের দাম যদি আপনার কাছে শাঁখোবাজারের চেয়ে কম হয় ওই জানাত পাবেন ভাইরা দুনিয়াতে আমার আব্বা যখন সৌদি আরব একাআশি সালে দেশের বাড়ির জমি বেঁচে প্লেনের টিকিট কাটছিল বিদেশে যাবো টিকিট আসেনি পরে টিকিট এসে গেল তা আব্বা আবার সেই টাকা জমি কিনল ওই গোবিন্দপুরের মাঠে নতুন ওনারা গ্রামের পুরো আগে কিনেছি এই তৎকালীন সময় প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আরকি গ্রামের জমিটা বিক্রি হয়ে গেল আমার লাগলো না গোবিন্দপুরের জমি বেদখল হয়ে গেল এই যে তৎকালীন তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকার জমি আব্বা এর কারণে আমরা আর জমি কিনতে দশ লাখ পাঁচ লাখ ঠকলে আমাদের এত ক্ষতি হয় না রিকভারি আছে টাকা আবার আল্লাহ দেয় আবার হাসি আনন্দ আমরা পাই ঠিক না কিন্তু জান্নাতের জমি কিনতে যদি আমরা ঠুকি আর পাওয়া যাবে তাহলে ভাইরা আমরা জমি কিনতে এত যাচাই বাছাই করি আর জান্নাতের জন্য যাচাই করব না আমরা দলিল চাবো আমরা প্রমাণ চাবো আমরা নামপর্তন দেখব একজন বললেই লাপাতে হবে তা বলছি না কারোর পিছনে লাফাবেন না আবদুল্লাহ জাহাঙ্গীর বলে গেল যে এইটা হাদিসে নেই সবাই বললেন জিন্দাবা না এই তরিকা ভালো না তবে আপনি যখন বললাম আপনি পাঁচজন জিজ্ঞেস করবে। আপনার ভিতরে অস্থিরতা থাকবে আল্লাহ আমি তোমার চলতে চাই। আমি জান্নাতকে দি আপনি আলেমকে আলেমদের কাছে কিতাব দেখবেন যে আলেম বলবে যে এত লোকে করছে আবার দলিল দরকার কি তার কাছে আর যাবেন না যেমন কেউ যদি বলে বিশ বছর খাচ্ছি তুমি দেখছো আবার দলিল কি দেবেন নাকি প্যাকেট যে আলেম বলবে না এটা এই হাদিসে আছে যদি আপনি মোটামুটি মুতমায়ন হন মানবেন যতক্ষণ মুমিন চলার আলেম কাছে যায়। চেষ্টা করে এই সময় যদি ভুল মশলা দেয় তাহলে আলেম দায়ী হবে সাধারণ মুমেনের গুণা হবে না তবে আপনি যদি ভুল বুঝার পরও আপনার আলেম ভুল বলেছে হাদিসে পাওয়া যাচ্ছে না নবীর সুন্নত নেই এর পরেও হুজি করেন আপনার গুণ হবে কথা কি বুঝতে পেরেছেন দুটো বিষয় বললাম একটা হলো কোরআন পড়তে হবে হাদিস যতটুকু পারেন পড়বেন আলমদের কাছে শুনবেন কোরআন এবং হাদিসের ভিতরে আমরা যখন কথা মিশাই আমরা সুবিধা মতো মিশাই কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আপনারা কোরআন হাদিস কিছু পড়বেন বাকি আমাদের কাছে শোনবেন কথা বুঝতে পেরেছেন বই যখন পড়বেন যে বইয়ের রেফারেন্স আছে খুঁজলে পাওয়া যায় সেই রকম বই পড়বেন কথা বুঝতে পেরেছেন তো এটা হলো বেড়া দেওয়ার জন্য এখন আমাদের যেহেতু অল্প সময় মুশকিল হলো আমি ওয়াজ করবো না বলে দুই সাল থেকে সিদ্ধান্ত নিয়েছি কিন্তু কম্বল আমার ছাড়ে না আমার একটা রোগ আছে কেউ মুখের পরে বললে না করতে পারে না যে কারণে এই ফেব্রুয়ারিতে প্রতিদিন মাহফিল আছে উনত্রিশ তারিখ পর্যন্ত একটা না অথচ গলার অবস্থা দেখছেন আপনার এই জন্য সংক্ষেপে যেটা আপনারা জানেন সেটা বলবো না যেটা আমাদের ভুল হয় এইরকম দু একটা কথা বলবো আল্লাহ করুন আমিন আমাদের তালা তাহসালামের ইসলাম আর আমাদের ইসলাম রসুল্লাহামের ইসলাম আর আমাদের ইসলামের ভিতরে একটা মৌলিক পার্থক্য আছে বলব দুটো পার্থক্য একটা হলো আমাদের ইসলাম আমাদের গুরুব দলমুখী আমরা যাই বলি ভিতরে আমাদের কিছু স্বার্থ থাকে আর রসুল্লাহ সাল্লা সাল্লাম ইসলামে আপনার উন্মতের স্বার্থ আর কোন হুজুর টুজুরের স্বার্থ নেই কথা বুঝতে পেরেছি দ্বিতীয় হলো এই একই সাথে জড়িত বুঝালে বুঝতে পারবেন রসুল্লাহ সাল্লাহামের ইসলাম ছিল ফরজ আর বান্দার হক কেন্দ্রিক আর আমাদের ইসলাম নকল মুস্তাহাব কেন্দ্রিক কথা বুঝতে আমি বুঝিয়ে দিচ্ছি রাসলামের কাছে মানুষ আসছে বোকারিতে অনেকগুলো আছে অন্যান্য কেতাবি সব হাদিস পড়তে পারবো না গলায় লাগছে একজন এসে ইয়া রসল আল্লাহ আপনার দূত এসে বলেছে যে আপনি নবী আমি এই জন্য আপনার কাছে ছুটে আসছে আমি জান্নাতে যেতে চাই কি বল কি করব? আর কিছু বললেন না জরুরি নয় তবে তুমি যদি নফল করো খুব ভালো হুজুর আর রোজা রাখবে জাকাত দেবে সেরি করবে আত্মীয় স্বজন হক আদায় করবে বান্দার হক আদায় করবে কোন আছে কাউকে কষ্ট দেবে না ইয়া রসল আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন আমি কোন নফল এবাদত করব না আর আমার উপরে আল্লাহ দুটো খরচ করেছেন একটুও কমাবো না সাহাবি রসলাম বললেন কাদ আফলাহ দা জান্নায় ইসলাম অন্য হাদিসে যদি জান্ ও কোনো নফল সুন্নত করবে না কিন্তু ফরজে ঘাটতি করবে না আল্লাহ রসুল ওর জান্নাতের সাক্ষ্যদের নফল হলো এ প্লাস গোল্ডেন এ বি প্লাস এর জন্য আর পাশ করার জন্য ফরজই যথেষ্ট কথা বুঝেছ আমাদের সমাজের ঝগড়া ওয়াজ যত ওয়াজ মাহফিল হয় যত ওয়াজ মাহফিল ফরজের ওয়াজ কম হয় হইলেও সামান্য ফরজ পাঁচক নামাজ ফরজ সন্নদ বেতের ইত্যাদির কথা বলছি না রাজা পিতামাতার মাতার হক আদায় করা স্ত্রীর হক আদায় করা স্বামীর হক আদায় করা এগুলো কি এগুলো সুন্নত কোনোটা নফল সুন্নত কোনোটা সবই নফল সুন্নত মানুষ নফল যেহেতু নফল নবীজি নিয়মিত করতেন আমরা সুন্নত বলি আমাদের যত আজ মাহফিল হয় কি নিয়ে মিলাদ নিয়ে যারা মিলাদ কে আম করেন তারা কি বলেন এটা ফরজ কিন্তু ঝগড়া হয় কি নিয়ে ওইটা নামাজ পড়ে না পড়ে সমস্যা নেই বাপমার দেখে না দেখে সমস্যা নেই মিলাদ পড়লো কি না পড়লো এটা নেই সরস ঠিক নামাজ পড়লো কিনা না সমস্যা নেই মসজিদের টুপি মাথায় আসলো না খালি মাথায় আসলো এটা নিয়ে সমস্যা মোনাজাত নিয়ে সমস্যা আছে না নেই পক্ষে এক গ্রুপ বিপক্ষে এক গ্রুপ কঠিন এটা তো আল্লা দিনের বড় ফরজ তাই না যারা মোনাজাতের পক্ষে তারা কি বলেন এটা ফরজ কিন্তু ওয়াজ মাহফিলের চার ঘন্টা আর ওয়াজের নয় ঘণ্টা কিসের উপরে হয় আলোচনা মোনাজাতের মাজাতের পক্ষেই নিয়ে আসি আমরা আমি যখন কোথাও যাই হুজুর ওরা মিলাদের পক্ষে আপনি বাহ আমি এই মিলাদের বিরুদ্ধে ওয়াস করাতে এত কষ্ট করে আসলাম তাহলে আমাদের ঝগড়া দলাতলি কি নিয়ে যেটা তস্য নল মোস্তাহা এখন আরো ঝগড়া বেড়েছে মাসাল আলহামদুলিল্লাহ আপনাদের সুখবর দিচ্ছি খ্রিস্টান মিশনারিরা উনিশশো সালে আমেরিকার কলারোডো স্টেটের কলারোডো স্প্রিং শহরে একটা সিদ্ধান্ত নেয় নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এভাঞ্জুলাইজেশন যে আগামী পঞ্চাশ বছরের ভিতরে বাংলাদেশকে খ্রিস্টানি কষ্ট পায় হানাভি আহ্লাহ কষ্ট পায় আহ্লাহ হানাভি হলে মোরতাদ মনে করে কিন্তু মুসলমান খ্রিস্টান হলে কেউ কষ্ট পায় আমি দেখিনি বরং আপনাদের উদাহরণ দেব একটু বড় আপাতত খ্রিস্টানরা ব্যাপক কাজ করছে যে হারে এগোচ্ছে কার হয়ে যাবে এক্ষেত্রে আমরা যারা বোকা আমরা কিছু কাজ করি আমাদের আলমডাঙ্গা মেহেরপুরে খ্রিস্টান মিশনারি কাজ খুব বেশি কথা বুঝেছেন আপনাদের কেন আছে এখন আমরা যে আলেমদের বললাম ভালো আলেমদের বাংলাদেশের মুসলমানরা দুই গ্রুপ কয় গ্রুপ থেকে নাইনটি পার্সেন্ট হল মুসলমান তবে নামাজ নেই রোজা নেই শরীয়ত নেই থাকলে কিছু মাদার টাজার আছে এরা হলো মেজরিটি নাইনটি ফাইভ থেকে এইটাইভ থেকে নাইনটি পার্সেন্ট আর পার্সেন্ট তারা নামাজ কালাম পড়ে যদিও সব মানে না হয়তো দাড়ি চাষে ওষুধ খায় পর্দা করে না কিন্তু শরীয়তকে মহব্বত করে ঠিক না তো যারা মেজরিটি ওটা তো বাদ তাদের তো এটা নিয়ে মাথা ব্যথা নেই তাদের কাছে তাদের চলতে থাকে আমি আর বেশি গর্ব না যারা ভালো কত পার্সেন্ট মুসলমানদের যারা আলমা এদের কারো কাছে গেলাম ভাই আপনারা এই যে বিভিন্ন ঝগড়া করছেন মুসলমান তো খ্রিস্টান হয়ে গেল ওই দেখেন ওই ওই মহল্লায় মানুষ খ্রিস্টান হয়েছে তখন আমাদের তারা বলেন ভাই রাখেন খ্রিস্টান হলে পরে মুসলমান করা যাবে একঘরে করে কিন্তু আলে তার সাইজ করে তবা করে আনেন এর এরপরে খ্রিস্টানদের পিছনে গেল আর কি করব এবার গেলাম দ্বিতীয় গ্রুপের কাছে যে ভাই এই ঝগড়া ঝাঁটি করেন না এই যে মহল্লায় মানুষ খ্রিস্টান হয়ে গেছে চলেন ওখানে যে একটু বোঝায় বলে ভাই এসব হানা মুসলমান ছিল নাকি ওরা নামাজ পড়তো না কিছু করতো না ওরা তো অরিজিনালি মুসলমান না ওরা খ্রিস্টান হয়ে গেলে তো খুব ভালো ইসলামটা পবিত্র হলো আমরা কথা কথা যে কি সুন্দর না? আমরা কিছু হোক আহা করে থাকি ঠিক আছে না এই মারামারি করতে করতে আগামী দুই হাজার পঁয়তাল্লিশ বেঁচে থাকেন তাহলে দেখবেন যে নাইজেরিয়ার মতো বাংলাদেশ আপনারা জানেন না ঢাকা শহরে দশ পনেরো পার্সেন্ট জমি খ্রিস্টান পনেরো বিশ বছর আগে কোন খ্রিস্টান কমিউনিটি ছিল না এখন বাড্ডা গুলশান ইন্দিরা রোড বিভিন্ন জায়গায় মিরপুর মণিপুরিপাড়া ব্যাপক খ্রিস্টান মহল্লা হয়ে গেছে যেখানে শোয়ারের গোস্ত প্রকাশ্যে বিক্রি হয় সুমানি বাজার আছে ওখানে গান্না নামে একটা ইউনিয়ন আছে সেখানে খ্রিস্টানরা ব্যাপক কাজ করে অনেক পরিবার খ্রিস্টান হয়ে যায় তা আমরা ওখানে গান্নায় একটা কাফে পাঠানো মসজিদে থেকে যারা যারা মোরতাদ হয়েছেন তাদেরকে বোঝাবে যে ভাই আপনি কেন হলেন দেখেন ওই এলাকায় মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সহি আকিদার মানুষ নতুন কিছু হয়েছে মসজিদরা আবার খ্রিস্টানদের এলাকার ওর পাশের মসজিদে তাদের দখলে তারা তবলিক ডুতে দেবে না পরে আমি বুঝালাম যে ভাই এ সে সেই তবলিক না মানুষ খ্রিস্টান যাচ্ছে তোমরা নিজেরা কিছু বলবে না আমাদেরও বোঝাতে হবে অনেক রাগারাগি গালাগালি করার পরে আমাদের কাফেলাটা যাইতে দিল কথা বুঝেন তবলিক ডুতে দেবে না তবে খ্রিস্টান হলে সমস্যা এরপরে আর এক মসজিদে গেলাম উনি আবার এক একটু কঠিন সুনি যারা সুননি বলেন আর কি আপনারা বোঝেন আবদুল্লা জাহাঙ্গীর কামলা পাঠাইছে নামাজ পড়েই ইয়ানবী সালাম আলাইকা শুরু করে দেব খালি ইয়ানবী সালাম আলাইকা আর ও হাবিদের আমার যে ছেলেগুলো গেছিল ওদের কথাই বলতে গেল মানুষ খ্রিস্টান হোক ওহাবি যেন না হয় বর্তমানে অন্যান্য আগের ঝগড়াগুলো গরম হয়েছে আর নতুন ঝগড়া হয়েছে রফা দায়ন করবো না করবো না বেতন তিন রেকাত পড়বো না নয় রকাত পড়বো ছেলে মেয়েদের নামাজের পার্থক্য আছে না নেই এরকম ঝগড়া আছে না নেই এগুলো ফরজ তো করা যারা করেন তার তো ফরজ বলেন যারা নিষেধ করেন তারা তো হারাম বলেন মতে হারাম হারাম তাই না মজহাব জানে না মজহাবের নামে জালিয়াত জালিয়াতফি আলেমরা কেউ হারাম বলেনি বলে না করা উত্ত আর যারা সাফি আলিয়া দিজলি তারা ফরজ বলেছেন তাই না কি বলেছেন নফল আমিনোরে বলা ফরজ ঠিক হয় আমিন মূলত বলাটাই তো নফল এটা জোরে আর আজ থেকে হাত বুকের উপর বাঁধা ফরজ ঠিক না বেতন ওয়াজে ভানাবিদের মতে বাকি সবার মতেই শূন্য অর্থাৎ নফল ঝগড়া কি ফরজ নিয়ে হয় না শূন্যত নফল নিয়ে হয় এটাই তো নবীজির শিক্ষা আমি গেছি শেখ আছেন আমার মহবুত করেন শেখ আকরামী উত্তর আরবের উত্তরখান এলাকায় থাকেন ওখানে মাদ্রাসা আছে আলে আদিস এলাকা আছে বলেন যে ভাই আমাদের কিছু ভাই আপনার ওর সঙ্গে একবার আসেন যা আমি পারি বললাম এখন প্রশ্ন আসছে প্রশ্ন সব এটি ইমাম ফিষনে রাত পড়া জোরে আমিন্তে রাইন বেতের না করার পক্ষে অনেক অন্তত সহিয়দিস আছে ঈদের তকবির ছয় বলার পক্ষে সহিয়িস আছে বারো বলার পক্ষে সহয়াদিস আছে বেতের তিন ডাকাতের সহিয়াদিস আছে এক রকাতের সৈয়াদিস আছে পাঁচ রাখাতের সৈয়াদিস আছে মোটামুটি সবগুলো বিষয়ে অধিকাংশ হাদিস আমি পাচ্ছি না সবাই বলল যে বুঝুর বলেন কি বললাম যে এই ঝগড়ার ব্যাপারে কোন সহিদ আমি পাচ্ছি না কোন সাহাবিজ এইগুলো সাহাবিদের যুগ থেকেই ছিল প্রত্যেকেই বলেছেন আমার এই দলিল তোমারটা হবে না এটা কেউ আমাদের ঝগড়া হলো এইগুলো নিয়ে তাহলে ইসলাম আর আমাদের ইসলামের পার্থক্য বুঝেছেন তো একটা হলো তিনি ফরজ নিয়ে কথা বলেছেন আর ফরজের ভিতরে বড় বিষয় হলো বান্দার হক আর আমরা নফল নিয়ে কথা বলি আর নফল করতে যে সবচেয়ে বড় ফরজ বা সবচেয়ে বড় ফরজের অন্যতম ফরজকে আমরা নষ্ট করি নফলের নামে ফরজ নষ্ট কর সেই ফরজটা কি দুটো ফরজ আমরা নষ্ট করি একটা হলো মুসলমানদের মোহাবত জামায়াত উহুয়াত আর একটা হলো মুসলমানদের পারস্পরিক হক আমি ওটা বলব তাহলে আরেক ধরনের ওয়াজ আছে আমাদের ভালো কথা কিন্তু সব ভালোর শেষে আমাদের গ্রুপ করে ফেল সেটা কেমন বাবারা আল্লাহ কোরআনে কল সাব করা খরচ করেছে আর পীর সাহেবের মরিত না হলে তো কল্প সাফ হবে না পীর ধরা ফরজ এটা এক ধরনের আল্লাহ কল্প সাফ করতে বলেছেন কথা ঠিক কাল সাফ করার জন্য পীর ধরতে হবে কথা ঠিক না নেকালদের সহবত কল্প সাফ করার ক্ষেত্রে উপকারী আমরা কোনো সিস্টেমের বিরুদ্ধে না বোঝেন আমরা অনেকে জানি দাড়ি রাখা যায় অজব সুন্দর জানি না রাখতে পারি না ইমানের জোর হয় না কিন্তু যদি আপনি এটা ইসলামী দলে চলে যান একজন মানুষ আমলের যজ্ পায় এটা ভালো আল্লাহ কোরআনে হাদিস বলেছেন কোন বিশেষ করি না তোমরা নেকা অর্থাৎ সত্যবাদীদের সাথে থাকো তার মানে তার সাথে গিরে মারো না তুমি সমাজের যে কোনো মানুষের মহবত করো তার মানে আমরাই আছি শুধু তারপরের কথা ভাইরা এই সাদেকিনের সাথে যাওয়াটা ফরজ না কোরআন সুন্না মোতাবেক জীবন কাটাবেন যে কোনো আলেমের কাছে মশলা জেনে নেবেন চলবে সাদেকিনদের সহপে যাওয়া এটা মুস্তাহাব এবার আর যে সাদেকিনের এটা আতাই হোক কিন্তু আমরা এটাকে জড়াই ফেললাম এরপরে বললাম যার পীর নেই তার পীর সব না মাদ রোজা যাই করোনা কেন পীরের মরিব না হলে জান্নাত নেই একজন মালয়েশিয়া থেকে ফোন করেছে আজকে এরকম একটা প্রশ্ন এই ধরনের তাই বললাম যে ভাই আমরা যখন ইমান আনছিলাম কি কি বলছিলাম ও আন্না মোহাম্মদ রসুল্লাহ ও আন্না শেখ ওসিল্লা আল্লাহকে মাবুদ ধরে রাসুল ধরার পরে আর কিছু না পক্ষে তবে পীরেদের নামে জালিয়াতের পক্ষে না এইবার শোনেন মনে করেন আমরা এটা হয়নি একটু বুঝায়। এলাম শিক্ষা করা কি তার মানে মাদ্রাসায় পড়া ফরজ নাকি না এলএম শিক্ষার একটা উপকরণ হলো মাদ্রাসা তবে সাধারণত মাদ্রাসা ছাড়া এলিম শিক্ষা কষ্ট এখন প্রথম বললাম এলিম শিক্ষা ফরজ এটা সহিকথা দুই নম্বর বললাম যে মাদ্রাসায় পড়া ফরজ এটা ফিফটি পারসেন্ট সহিকতা এরপর বললাম মাদ্রাসায় নাম লেখানো ফরজ মাদ্রাসায় নাম লেখালে কি এলিম শিক্ষা হয় এরপরে বললা মাদ্রাসায় যে নাম লেখাল না সে নামা যাই করুক ফরজ। এটা আংশিক সত্য কথা এটা সাধারণত ফরজেকে ফায়া কখনো ফরজে আর দাওয়াত করতে অথবা জিহাদ করতে আমাদের এই সিস্টেমে আসা লাগবে এর বাইরে যতই তুমি বল এটা হবে না এটা কি কথা হলো যে তুমি যতই বই রাখো দিনের যাই করো জীবন দিয়ে দাও তুমি যেহেতু আমাদের কায়দায় ঢোকো নি তোমার কনফা এরকম আছে না নেই আমি কিন্তু বানাই বলছি না একটু ঘুরিয়ে বলছি আমরা শুনি তো কান দিয়ে এটা কি ইসলামের কথা হলো ভাই এই যে কথা আমরা আসলে মানুষদেরকে আল্লাহর পথে পথে ডাকি ডাকি না আমাদের কথা আল্লাহ যাই হোক ভাইরা নিজের স্বার্থ বসবেন যখন দেখবেন হুজুর নিজের কায়দায় নিচ্ছে একটু যাচাই ভাষাই করেন ঠিক আছে আমাদের মুসলমানদের তিনটে বিষয়ে ঘাটতি আছে কয়টা বিষয়ে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইসলাম খুব ভালো সারা বিশ্বে যত মুসলমান দেশ আছে সৌদি আরব এর পরে কিছুটা আফগানিস্তান পাকিস্তান বাদ দিলে ইসলামী আদলা কুপি, দাড়ি নামাজ রোজা পর্দা বোরকা এগুলো বাংলাদেশে বেশি আপনারা বোঝেন না কিন্তু যারা ইসলামের দুঃশন খুব ভালো বোঝে এই জন্য এগুলো কত তাড়াতাড়ি দূর করা যায় এই জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের তো ওইগুলো পড়ে না যে মোনাদ করে অথবা করে না যে রফাদাইন করে অথবা করে না তার বিরুদ্ধে আমরা বলি ঠিক না এই ইসলামের ভিতরে আমরা আছি যাই হোক যেটা বলছিলাম যে আমাদের তিনটে জিনিসের ঘাটতি আছে আমি এই তিনটে কথা খুব সংক্ষেপে বলব একটা হলো মোহাম্মদ আর একটা হলো বান্দার হক এই তিনটে জিনিস আমাদের নষ্ট হয়ে গেছে বাকিগুলো সব সুন্দর আছে আমাদের কোন সমস্যা আছে আশ্চর্য টুপি আছে পাগরি আছে দস্তরখান আছে জুব্বা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে খালকা আছে ইসাল আছে শুধু লা লাহাম্মদ রসোল্লাহ আর বান্দার হক এই তিনটে জিনই নষ্ট হয়ে গেছে তো ভাইরা আমি এই তিনটে বিষয় একটু সংক্ষেপে বল চেষ্টা একটু বোঝানোর চেষ্টা করব আমার ধারণা আপনারা এখানে যারা আছেন তাদের ঠিক আছে তারপর নষ্ট হয় কিভাবে আরবের কাফেররা যাদের ওরা কাফের বলি তারা ইমানদার ছিল না একেবারে পাক্কা ইমানদার আবেদ কাফের ছিল আল্লাহর ইবাদত করত হস করত ইমান আনতো তারা শিরিক করতো কথা বোঝেন কি জন্য আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য আল্লাহর বান্দাদেরকে মিডিয়া হিসেবে ধরে আল্লাহর নেককারদেরকে এবাদত করতে হবে আল্লাহ রসুল সাল সালাম বললেন আল্লাহর বান্দাদের মোহব্বত করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে কিন্তু তাদেরকে ইবাদত করা যাবে না তাদের দয়া চাওয়া যাবে না তাদেরকে ডাকা যাবে না তাদের সাহায্য চাওয়া যাবে না তাদের নামে মানত করা যাবে না তাদের উপরে ভরসা করা যাবে না সব কিছু সবকিছু জন্য আমাদের সমাজেও আবু জেহলের মতো শির কাছে আমরা আল্লাহ মানি নামাজও হয়তো পড়ি কিন্তু কিছু শের কাছে মনের বিশ্বাসের ভিতরেই আছে আল্লাহর অলিদের কাছে আল্লাহ কিছু পাওয়ার দেয় এই বিশ্বাস আছে না নাই আচ্ছা আমি বলি আপনাদের এলাকায় মনে করেন দুজন চেয়ারম্যান একজন চেয়ারম্যান খুবই ভালো তার যত বন্ধু আছে অলি আছে দোস্ত আছে তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসে চেয়ারম্যানের একটা সিল আর একটা প্যাড প্রত্যেক দোস্ত দিয়ে দেয় দোস্ত যা লেখে ফাঁসি লেখে লেখে দু লাখ টাকা লেখে পাঁচ টাকা লেখলে হবে না সে সই করে দেয় আর চেয়ারম্যান দোস্তদের অলিদের বন্ধুদের খুব মহবত করে তবে খুব শক্ত সিল প্যাড কারোর দেয় না যেই যেটা বলে জাসাই না করে সই করে না এই দুইজনের ভিতরে আপনারা কোনজনকে ভালো বলবেন তবে আল্লাহ আল্লা তালা বেশি লুজ। আল্লাহ তালাকে ওই লুজের চেয়ে লুজ চেয়ারম্যান জানে না তারপরেও যাচাইয়ের চেষ্টা করে আল্লাহ সব জানেন সব বোঝেন সব দেখেন তারপরেও আল্লা তালা সব ভান্ডার তার দোস্তদের দিয়ে দিয়েছেন নাকি আল্লাহর সবচেয়ে বড় দোস্তালি আল্লাহর কাছে তিনি দোয়া না করলে মনের ইচ্ছা করলে আল্লাহ দিয়ে দিতেন সেই নবীজি তার এক মুরিদ সাহাবির বায়াত হয়েছেন হাদিয়া দিয়েছেন এই রকম এক মুরিদ মারা গেছেন তার জন্য দোয়া করেছেন নিজের জামা খুলে দিয়েছেন গায়ে সারা গায়ে ফু দিয়ে দিয়েছেন আল্লাহ বললেন একবার নয় সত্তর বার দোয়া করলো আমি তোমার দোয়া শুনব না কথা বলছেন আল্লাহ বললেন তুমি নবী একবার না যদি সত্তর বারও এই লোকের জন্য দোয়া করো তোমার দোয়া আমি শোনবো না কবুল করব না কেউ সুবান বলল না আল্লাহর পাওয়ার আল্লাহ কাউকে দেন না আল্লাহ কারোর দোয়াই যাচাই ছাড়া নেন না আবার নবীজি বদ দোয়া করেছেন আল্লাহ নেননি মুসলমানদের কতল করেছে মেরেছে অত্যাচার করেছেন ধ্বংস করা ভালো করা এই জিম্মা তোমার না তুমি ডাকতে থাকো ভালো করব খারাপ এটা আমি বসবো কথা বলেন এখানে আমরা একটা ভুল করব যে আল্লা বোধ আমার দোয়া শুনবে না হুজুর বললে ফেলবে না হুজুরদের মহব্বত ভালো কিন্তু আমার দোয়া শুনবে না মনে করলেই প্রায় শেষ আর আমার শুনবে না আর একজন বললে শুনবে এরকম চিন্তা করলে ইমান শেষ কারণ কোন ছেলে যদি মনে করে ছোট ছেলে মা মাঝে মাঝে রাখবাক করে মা আমি বললে না আমি এখন তো মার কাছে চাবো না যাওয়া লাগে মাকে করছে ঠিক না আমরা এই চিন্তার কারণে আবার মনে করি যে আল্লাহর অলিরা নবীরা আমরা এখান থেকে ডাক দিলে বোধহয় শুনতে পারি এরকম না নেই আল্লাহ ছাড়া কেউ গায়েবের ডাক শোনেন বিশ্বাস করলেই উসেখ হয়ে যাবে ভরসা হবে একমাত্র কার উপরে আল্লা ছাড়া কারোর উপরে ভরসা করলেই সে মানত হবে একমাত্র কার জন্য আল্লাহর নামে আল্লাহর জন্য লাউদের দরগায়ে মানত করলে কি হবে সে হয়ে যাবে কারণ আল্লাহর জন্য যেটা আল্লাহ সাইকোবাজারেও দেখবে কাজেই আপনি লাউদে নিয়ে গেছেন মানে আপনি জানেন শাঁখ বাজারে দিলে আল্লাহ দেখবে আর লাউদে দিলে আল্লাহ দেখবে হুজুর দেখবে বুড়ো দেওয়ান দেখবে আল্লাহ তো দিত না বুড়ো দেওয়ান ধাক্কা দিলে আল্লাহ তাড়াতাড়ি দেবে ইমান থাকলো লাহ লাল্লাহ কথা আর বলবো না মহানবাহুরুল্লাহ আমাদের নষ্ট হয়ে গেছে লাহ্লাহ মানে কি এবাদত করব একমাত্র সেই এবাদতের নেবো কার্লা থেকে কোন মনে করেন আমরা এই যে টুপিটা মাথায় আশা করছি নবীর সুন্নত সব নবী দেবে ঠিক না কে দেবে সুন্নতের সব কে দেবে হরদে সব কে দেবে নকলের সব কে দেবে হারামের গুনা কে দেবে মাত্রের গুনা কে দেবে তাহলে সকল জিকিরের সবকে কোন কায় কোরআন পড়লে আল্লাহ কবুল করবেন সবাব দেবেন এই কায়দা বা তরিকা আল্লাহ তালা ওহির মাধ্যমে কাকে শিখাইছিলেন তাহলে এবাদতার এটাই হল ইমাম কিন্তু আমরা এটা বেশি নষ্ট করছি আমরা আল্লাহর এবাদত করব কিন্তু নবীর তরিকা দেব না আমরা নেব আমরা সবাই নবীর তরিকা পছন্দ করি কিন্তু সেটা হলো সৈন্যদ প্লাস নেপায় এইচ প্লাস খান না আপনারা আগে কি খেতেন এইচ এখন কি খান মানে এইচ আর কাজ হয় না ঠিক না এইচে এইচ প্লাসে কাজকুশি হয় আমাদের সব সুন্নত প্লাস এখন আর আমরা জানি নবীজির সাহাবিদের শূন্যতে হতো আমরা খারাপ আমাদের শূন্যতে কাজ হবে না আরো খানিক লাগবে এরকম চিন্তা আসে না তাহলে নবীজির ঔষধ এখন আর কাজে লাগে না এই চিন্তা করলে ইমান থাকবে যেমন আমরা নবীর সুন্নত মতো লাহা ইহর জেকের করো খুব ভালো কথা তবে নী বলেছেন পারো আমি বলো না যেভাবে না মারলে সাফ হবে না এটা কি সুন্নত না সুন প্লাস লাই লাল্লাহ হলো সুন্নত আর আমার ধাক্কা ধুকি কি কথা বোঝেন না সুন্নত আর সুন্নত প্লাসের পার্থক্য বোঝেন আপনারা কোরআন শহীদ বসে পড়েন না দাঁড়িয়ে আমি একটু দলিল দিয়ে প্রমাণ করব বসে করলে করবেন সেটা কেমন সবচেয়ে বড় মর্যাদা কার কোরআন কার কালাম আপনি এমপি চেয়ারম্যান এর সাথে দাঁড়ায় কথা বলেন আর আল্লাহর সাথে কথা বলছেন বসে বসে আপনার মত বেদ আছে নাকি এটা একটা দেখেন পারেন কিনা নামাজ আমাদের মডেল এবাদত নামাজে আমরা সব এবাদত করি নামাজে জিকের আছে না দরুদ না, সালাম আছে না দোয়া আছে না তাজমি আছে না সব নামাজের যে দরুদ পড়ি দাঁড়িয়ে না বসে নামাজে যে সালাম পড়ি দাঁড়িয়ে না বসে নামাজে যে দোয়া করি দাঁড়িয়ে না বসে নামাজে যে আল্লাহ আজিম বলি দাঁড়িয়ে না বসে দাঁড়াই কি করে তারা কি বোঝা গেল আল্লাহ নিজে শিখিয়ে দিলেন সব ইবাদত বসে হবে আল্লাহর কোরআন আপনারা বসে পড়েন মিয়া বেআত তিন নম্বর দলের নকল বসে পড়লে অর্ধেক সোয়া দাঁড়িয়ে পড়লে পূর্ণ সোয়া সবই তো বসে করেন দাঁড়িয়ে কি করে কি করেন দাঁড়িয়ে তাহলে কি বোঝা গেল যেখানে বসে পড়া যায় সেখানেও দাঁড়িয়ে কোরআন পড়লে সব আমি যে দলের দিলাম কাঁপতে পারবেন তাহলে এখন তো আমরা দাঁড়িয়ে কোরআন পড়ব ঠিক আছে তো না কেন কারণ আপনার দেশে প্রচলন নেই প্রচলন একবার করে দিলে দেখবেন মরিদের অভাব হবে না শুধু চালু করে দিতে হবে ভাইরা দলিল না সুন্নত দিতে হবে আমরা ঠগি কোথায় যখন সুন্নদের বাইরে দলিল খুঁজি কথা বোঝেন সুন্নত দলিল খুঁজতে হবে আপনি একটা সহজ কথা বলবেন ভাই এত দলিল দলিল খুঁজিনি আল্লাহ নবী কি কোরআন পড়তো না পড়তো না দাঁড়াননি বসে পড়েছে শুয়েও পড়েছে আহ শর বলছেন আমি যখন অসুস্থ নাপাক পাক থাকতাম তখনও নবীজি আমার কোলে শুয়ে শুয়ে কোরআনতে রাওয়াত করতেন আপনারা তো মনে করেন বউ হলো কাজের বোয়া আর স্বামী হলো বাজার সরকার না আমাদের ইমান ইসলাম এবাদত বন্দেগি কোরআন তেলাওয়াত্রী সব একসাথে হবে সুন্নত আছে আমি বলতে পারছি না যদি সুযোগ থাকে বান্দার হকে কিছু বলব তাহলে নামাজের ভিতরে দাঁড়ানোটাই নিয়ম আর নামাজের বাইরে কোরআন তেলাওয়াতের সুন্নত কি দাঁড়িয়ে পড়লে কি গুণা হবে দাঁড়িয়ে পড়ছে বেআপি হয় সব কম হয় সে যখনই কোরআন পড়তে চাই দাঁড়ায় পড়ে তার কোনো গুণা হবে দাঁড়ানোতে গুণা হবে না এই যে মনে করলো যে বসে পড়লে বেয়াদ এই মনে করে দাঁড়ালো এই মনে করা তার নাম হল বেদাৎ কথা বোঝেননি এই মনে করে সে কাকে বেয়াদল কথা বোঝেননি প্রত্যেকটা বেদাতে নবীজি কে ছোট করা আপনি বললেন মরার পরে খানা করা অন্নদান বড়দান আছে না নেই আপনি নবীকে অপমান করলেন নবী জিকির না করলে কল্প সাফ হয় না আপনি নবীজি সাহাবিদের অপমান করলেন কারণ আপনি মনে করলেন তাদের কল্পরা সাফ হয়নি আপনি বললেন ধাক্কা না দিলে হবে না আপনি তাদের অপমান করলেন কথা নি? প্রত্যেকটা বেদাতে রসলাম সাহাবিদের অবজ্ঞা করা হয় এই জন্য এটা কোনটা অধিকাংশ ক্ষেত্রে পদ্ধতিটা প্লাস এটা থেকে হবে সুন্নত মানে পিওর প্লাস হলে আর সুন্নত থাকে না ওটা পুরোটাই বেদাদের খাতায় চলে যায় কথা এই জন্য আমরা এ বাদতটা সুন্নত মতো করার চেষ্টা করব আল্লাহ তালা তো অফিক দান করুন আমিন তবে এখানে সাবধান খুব সাবধান আমি শেষ করতে হতে পারব না আমরা কিন্তু কর্মের সমালোচনা করি মুসলমানের সমালোচনা করি না সেটা কেমন মনে করেন এইটা একটা গুয়ের টুকরো গু পাকে না পাক যেহেতু হুজুরের হাতে গেছে এটা পাক হয়ে গেছে তাই না না পাক আমি এটা এক জগ পানির ভিতরে রাখবো গুয়ন পানিও আমি আপনাদের বড় একটা দিঘির ভিতরে না গুয়ন পান পানি কি পানি পাক কথা বোঝেননি মৎস্য পাল্টে গেল না এই গুয়ের টুকরোটা যদি আপনি বঙ্গোপসাগরে ফেলে দেন ঘণ্টা কানেকের ভিতরে কি হয়ে যাবে লবণে এটা নেই কিছু আর থাকবে না পাকি থাকবে না পুকুরে দিলে তো অন্তত অল্প পানি না পাক থাকবে ঠিক না গুইয়ের সাথের পানিটা নাপাক থাকবে সাগরে ফেলে দিলে ওই গুই আর থাকবে না কোথাকে বুঝতে পেরেছেন এইটা হল আমাদের বুঝতে হবে আমরা বললাম ইল্লাল জিকির বেদা যারা ইল্লাল্লাল জিকির কে এ দিন মনে করো এটা বেদা কিন্তু যে ইল্লাহ জিকির করে সেকে শুধু ইল্লাহ জিকিরই করে নাকি আরো এবাদত করে তাহলে আমরা কি তার দেখব না অন্যান্য নামাজ দেখব অন্যান্য তা খোয়া ফরেজ গাড়ি দেখবো এগুলোর জন্য তাকে ভালোবাসা আর তার এই ভুলটা অন্যায়টার জন্য সম্ভব হলে তাকে নসিরাত করবো না হলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তালা কোরআনে বলেছেন মুমেনের নেকামলের কারণে বদ মাফ হয়ে যায় তিনি অনেক দিনের জন্য কষ্ট তিনি এরকম দু একটা কাজ করেছেন যেটা আমরা মনে করি শূন্যত না অথবা গুণা আমরা আশা করব তিনি সাগরের মতো। তার কাজটা ইস্তেহাদি ভুল তিনি হয়তো একটা সব পাবেন আর যদি নাও হয় তার অনেক নেকামলের কারণে আল্লা মাফ করে দেবেন ইনশাআল কথা ভালোবাসবে ঘৃণা করি কিছু বড় করলেন নেকামলগুলো দেখলেন না এটার দ্বারা নবীর তরিকা হয় না শয়তানের তরিকাকে প্রমোট করা হয় ভাই যেটা বলছিলাম তিন নম্বর কি নষ্ট হয়েছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ পারবাজারে আমার ভালো ছাত্র আছে আমি তো ওয়াজ করতে পারি না হজুররা ওয়াজ করেন মাসা সুরের মোহনায় আপনারা ডুবে যান আমি ছাত্র খুঁজি তাহলে তৃতীয় কি নষ্ট হয়েছে বান্দার হকের ভিতরে আমাদের দুটো জিনিস আছে আমি দুটো জিনিস একটু বলি এক নম্বর হলো জামাত মুসলমানদের ভিতরে জামাতটা হলো ফরজ জামাত মানে কি জামায়াত দলবদ্ধ না এটা আমাদের ভুল ধারণা জামায়াত মানে ঐক্যবদ্ধ দল মুক্ত থাকা দলের আরবি হল ফিরকা আল্লাহ বলেছেন তোমরা দলা দলি করোনা ঐক্যবদ্ধ থাকা আমরা এখন দলা দলাদলিকেই ফরজ বানাই ফেলেছি হুজুর অনেক দল কোন দল হয় প্রায় আজকেও সকালে হয়েছে। আমি একটা দলকে বলব আপনাদের সেই দলের নাম হলো ইসলাম আলহামদুলিল্লাহ কিছু ভালো মুসলমান আছে অনেকেই রাগ করেছে হেজবুল্লা কে বললো না জামাত ইসলাম বলল না কি আরেক দল বললো না তবলিক দল বললো না ইসলাম বলল না ভাই ইসলামে কোনো দলাদলি নেই তবে কর্ম গ্রুপ আছে এখানে আপনাদের বারো বাজারে মাদ্রাসা আছে না আছে বিভিন্ন গ্রামে মাদ্রাসা আছে এক মাদ্রাসা এক দল প্রত্যেকে আলাদা আলাদা দল ঠিক না এক মাদ্রাসা আর মাদ্রাসাকে বলবে এই ওদের সাথে আমাদের দল না বিষয় হলো কর্মের জন্য আমাদের কর্ম দল থাকতে পারে যেমন আমরা এই পদ্ধতিতে দিনের কাজ করছি এই পদ্ধতিতে কোরআন শিখছি এই পদ্ধতিতে দাওয়াত দিচ্ছি এই পদ্ধতিতে মানুষদেরকে আল্লাহর পথে ডাকছি আমাদের কর্ম গ্রুপ থাকতে পারে কিন্তু আমাদের দল একটাই দল কয়টা সেই দলের নাম কি সকল মুসলমান আমার ভাই আমার ভাতৃত্ব বোধ আসবে কর্মগুরুপ থেকে না ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে আর ও যশোর দলা নাই পড়ে আমার মাদ্রাসাটা আমার দিনী ভাই দলা টানারটা দিনী ভাই না এই রকম চিন্তার নাম হল দলা দল আর আমার মাদ্রাসার হোক আর দড়া টানার সবাই আমার ভাই যার বিষয় ভিতরে বেশি আমল এলএল পাবো তাকে বেশি মোহাম্মত করো একজন লোকের ছোট দাড়ি আর একজন লোকের সুন্নত দাঁড়া আমি কি দাঁড়িয়ে দেখব নাকি কি আব্দুর রাজা বিন ইউসুফের কাছ থেকে দাড়ি রাখলো নাকি আবদুল্লাহ জাহাঙ্গীরের ওয়ার্স শুনে দাঁড়িয়ে রাখলো না ফুরফুরার হুজুরের ওয়ার্স শুনে দাঁড়িয়ে রাখলো সেটা যাচাই কর আমি নবীর সুনত দেখব যার দাড়িটা বেশি সুন্নত মতো আমি তাকে মহবত করব ওই রকম নামাজ রোজা হাকাত যত বেশি পাবো সে কোন দলের মানহাজের পদ্ধতিতে কাজ করে আমার বিবেচনা আমার বিবেচলাহু এবং মোহাম্মদ রসুল বলেছে কথা বুঝতে পেরেছেন মনে করেন আমি যেহেতু ফুরফুরার হুজরে জামাই মনে হয় এখানে ফুরফুরার লোকজন কিছু থাকতেই পারে আর নিজেদের বউ পড়া করে না এরকম পীর ভাই আছে না নেই ছেলে মেলে নামাজ পড়ে না এরকম পীর ভাই আছে না নেই কিন্তু মাসা আল্লাহ হুজুর আসলে যায়। আমি বাড়িতে দাদ দিলে যায়। পাক্সিতে তিন দিন একসাথে থাকে আর একজন আহিস জামাত ইসলাম চরমোনাই তবলি রকম কোন গ্রুপে আমাদের পীর সাহেবকে গাছ দেয় বন্ড বলে কিন্তু সে নামাজ পড়ে রোজা রাখে দাঁড়িয়ে রেখেছে বউকে শরীয়তের পর্দা করায় ছেলে ফেলে গুলোকে দিনের পথে রাখছে আমি ওই লোকটাকে দুশ্মন ভাবব না ভাই ভাববো যদি আপনি তাকে দুশ্মন ভাবেন তাহলে বুঝতে হবে আপনার কাছে ফোরফুরার পীর সে কারণ আপনি পীর দিয়ে নবী বিচার করলেন করলেন আপনার মনে কষ্ট আসবে যে আমার হক পীর এত আল্লা মানুষ তাকে চিনল না লোকটা অন্ধ হয়ে গেল কিন্তু আমার পীরকে না চিনুক চিনেছে আল্লাহকে চিনেছে আমার পীর বেড়েছেও বেশি দিন পালন করে আমি ওকে ভালোবাসতে বাধ্য তাকে মুসলমান বলে গণ্য করা যাবে না ঠিক না ভাইরা একটু দলাদলির চেতনা থেকে বেরিয়ে আসেন আমরা বলি লা সবার অন্তরটা একত্রিত হওয়া আল্লাহ কোরআনে বলেছেন হাবিলামিয়া ওয়ালা তারপর এরপরে কি বলেছেন আল্লাহ তোমাদের দয়া করে অন্তরে মহব্বত তৈরি করে দিলেন পরস্পরে ভাই হয়ে গেলে এইটা হলো ঐক্য কথা বুঝেছে মুসলমান দুনিয়ার যে প্রান্তে থাক আমি তাকে ভালোবাসি মোমেনের খারাপ দেখলে যেহেতু আমার হুজুরের মুড়িদ ও দাড়ি চাষা হলেও সরমায় দাড়িও ভালো ঠিক না ভাই না আমি আমার দলের আমার ফেরকার আমার গ্রুপের মানুষ অন্য গ্রুপ সবাইকে সুন্ন দিয়ে বিচার করবেনের ভুল গুনা থাকলে আপনি যখন থেকে সব বাদ দিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামকে দিয়ে উম্মদ বিচার করতে থাকবেন আপনি দ্রুত দেখবেন রসুল্লাহ সাল্লা মোহব্বত আপনার অন্তর ভরে গিয়েছে যেটা বলছিলাম ভাইয়া বান্দার হকের আরেকটা হল যার হক আপনাদের শাখো বাজারে নেই বারো আউলিয়ার দেশ তোর হজ করেছে নামাজ কালাম পড়ে পীর সাহেবের মরিদ অথবা জামাত ইসলাম করে অথবা তবুলি গিয়েছে দিনদার কিন্তু বউকে মারে অথবা সম্পত্তি ছেলেদের লিখে দেড় দিন এরকম কি এলাকায় পাওয়া যাবে আট দশজন হবে তো ভাইরা আমরা দিন বুঝিনি এই যে যতগুলো কথা বললাম তবলিগে যাওয়া জামাত ইসলামে যাওয়া ফিরসেবের মুড়ি ধা এগুলো কোনোটাই দিনের মূল না এগুলো ছোটখাটো আমরা ঘরে বসে মানুষের ভালো কথা বলেও করতে পারি বিশেষ করে পাগড়ি পরেছেন আপনি মদ খান্না পাগড়ি পড়াটা মুস্তাহ সুন্দর আপনি মসজিদে বসে তাজবি তাহালিল করছেন এগুলো মুস্তাহাব আর স্ত্রীর সাথে ভালো আচরণ করা ফরজ সন্তানদের যার যার হক বুঝে দেওয়া ফরজ সন্তানদের বঞ্চিত করা হাজার হাজার মন সোয়ারের গোস্ত খাওয়ার চেয়েও বেশি গুণ দুর্ভাগ্য আমরা আল্লাহর হক যাই একটু বুঝেছি বান্দার হক বুঝতে পারি কারণটা আছে আপনারা যদি সবাই বান্দার হক আদায় করেন পরিবারের শান্তি এসে যায় বান্দার হক আদায় করে যাবেন জাননাতে আর আমাদের কাছে এই জন্য আমাদের ওয়াজ নসিহত অন্যমুখী হয়ে গেছে এই জন্য আপনাদের বলছিলাম ভাইরা স্ত্রীর হক স্বামীর হক বাবা মার হক পরশির হক দোকানদারের হক এগুলোই কোরআনে আছে। কোরআনে আমরা যে কথা বলি পীর হক অলি আল্লাদের হক কোরআনে পাবেন না তাদের মহবত করবেন আলহামদুলিল্লাহ হক হল মূলত স্ত্রী স্বামী ভাই বোন পিতামাতা সন্তান পড়শি ক্রেতা বিক্রেতা এদের হল হক কথা কি বুঝতে পেরেছে তা আমি আজকে লম্বা বলছি না শুধু বলবো। স্ত্রীর জন্য এবাদত সবে কদরের এবাদতের চেয়েও স্বামীর সময় দেওয়া স্বামীর হাফ খুশি হয়েছে বেশি খুশি হওয়া আর স্বামীর জন্য তাজবি তাহলিল নফল এবাদত শবে বরাতের এবাদত সালের এবাদত ইত্যাদির চেয়ে স্ত্রীর পিছনে সময় দেওয়া স্ত্রী রাগ করলে সহ্য করা স্ত্রীর সাথে ভালো আচরণ করা স্ত্রীকে গালে তুলে খাওয়ানো স্ত্রীর কর্মে সহায়তা করা অনেকটি কারণ আমাদের বিরুদ্ধে গিয়েছে আহসা আনার কাছে সাহাবির এসে জিজ্ঞাসা করছেন ইহা উম্মান যখন বাড়িতে থাকতেন কি করতেন তিনি বলেন না পীরসেবের খেদমত করেন ইসলামের খেদমত করেন হুজুরের খেদমত করেন রসুল বাড়িতে কার খেদমত করতেন কার আস্তে কর আস্তে কর আপনাদের পৌর জেনে গেলে খবর হয়ে যাবে আমার সমস্যা আমার সমস্যা আমার কোথাও শুনছে না কথা বলেন না তার স্ত্রী মধ্যে থাকতেন নিজের কাজ নিজে করতেন নিজের কাপড়টা নিজে সেলাই করতেন নিজের জুতো নিজে করতেন নিজের ঘরটা নিজে ঝাড়ে দিতেন নিজের ছাগন নিজে দহন করতেন স্ত্রীকে সংসার রেখাতে সহায়তা করতেন স্ত্রীর সাথে এক জায়গায় বসে এক প্লেটে খেতেন গালে খাবার তুলে দিতেন হাজার আপনি স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন এবাদতের চেতনায় স্ত্রীর অধিকার আদায় করবেন এবার অধিকার আদায় করবেন শান্তিতে দুনিয়ায় বাস করবেন স্ত্রী সন্তান নিয়ে চলে জানাত তবে আমাদের কিছু লস হবে রোগ যত বেশি ডাক্তারের তত লাভ আর অশান্তি যত বেশি আমাদের তত লাভ এখন আপনারা বোঝেন কার লাভ দেখবেন তারাবিন নামাজ কি আটটা কাজ পড়লে হবে প্রথম কথা হলো। তারাবিন নামাজ হলো বড় ফরজ তাই না মাঝারি ফরজ ছোট ফরজ বললাম না ঝগড়া নিয়ে। একজন তারাবিন নামাজ মোটে পড়ে না সেও তো অত গুণাগার হবে না কাজেই আমার একটা ভিডিও ক্লিপ আছে দেখবেন আমি সৌদি আরবে ছিলাম সৌদি আরবে আটটা খাত বেশি আছে কিন্তু আলেমদের এত দুর্বল যে বিশ্বাখাত এই ঝগড়া না দেখে দেখে আমার ই মানুষ দুর্বল হয়েছে আমি এই ঝগড়ার কোনো অর্থ পাই না তবে রসুল্লাহ সালাম বলেছেন এখানে দুটো জিনিস আমরা অন্যায় করি তারাবি অনেকেই বলেন হুজুর কয় রাকাত। তার অনেকেই বলেন কয়া আমি আসলে জানি না তবে আমি জানি রসুল তিন চার ঘন্টার কম কখনো তারা আমরা সব ধান্দাবাজ, ফাঁকি বাস আট টাকা তারাবি হুজুর বোখারিতে আছে আরে মিয়া বোখারিতে কি আছে নবীজি আট টাকা পড়তেন শুধু রমজানে নাকি। সারা বছর আট টাকা পড়তেন আধা ঘন্টায় তিন চার ঘণ্টা মিলিয়ে কথা বোঝেননি তাহলে রসদাম আট টাকা পড়তেন ১২ মাস এবং তিন চার ঘন্টা মিলিয়ে আপনি শুধু রমজানে পড়লেন আধা খাটি সহি সন্ন্যাপন্থী ধান সাহাবিরা বিশ টাকা পড়তেন সহি আট পড়তেন সহি দুটি আমরা মনে করি বিশ্বাঘাত পড়ে সাহাবিদের সুন্নত বিশ্বাসঘাত পড়তেন ঈশার পরে শুরু করতেন আধা ঘন্টায় বিশ্বাসঘাত শেষ এই আধা ঘন্টায় বিশ্বাসঘাত মোটে না পড়লে গুণা কম হবে রসুল্লাহ সাল আলিহবাস্লাম হাদিসে বলছেন ইমামের সাথে ইমামের সাথে যদি কেউ শেষ পর্যন্ত পড়ে রমজানের কে আমুল্লা তাহলে সারা রাত তা সব পাবেন পাবে। জন্য যারা আট পরসেন্ট আলহামদুলিল্লাহ আট পড়লে আটের সাপ পাবেন যদি সুন্দর করে রমীদির মতো বড় করে পড়েন পূর্ণ সব পাবেন যারা বিশ একটু শান্তভাবে সুন্দর করে কোরআনটা বুঝে পড়েন কথাকে বুঝতে পেরেছেন কোরআন যেভাবে পড়া হয় আলহামদুলিল্লাহ কি শুনলেন কোরআন একেবারে তরবারি দিয়ে ছুরি দিয়ে খতম করে ফেললেন মানে খুন করলেন এতে ইমাম তো বাধ্য এরকম না পড়লে চাকরি থাকবে না সবাই গুণাগার হবে। আল্লাহ তালা সবাইকে তো ফিদান করুন আমি আল্লাহারিকম সুহান